শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ষষ্ঠ পরিচ্ছেদ কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন কেহ কেহ ভাবিতেছেন কি আশ্চর্য বেদোক্ত অখণ্ড সচিদানন্দ যাহাকে বেদে বাক্যমনের অতীত বলিয়াছে সেই পুরুষ আমাদের সামনে চোদ্দোপোয়া মানুষ হইয়া আসেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে কালে বলিতেছেন সে কালে অবশ্য হইবে যদি তাহা না হইত তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে নিশ্চয় ইনি হৃৎপদে রামরূপ দর্শন করিতেছিলেন দেখিতে দেখিতে কনগর হইতে ভক্তেরা খোল করতা লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আশিয়া উপস্থিত হইলেন মনমোহন নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তরপূর্ব বারান্দায় উপস্থিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রেমন্ম হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন নৃত্য করিতে করিতে মাঝে মাঝে ঠাকুরের সমাধি তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্প মালা দিয়া সাজাইলেন বড় বড় গোড়ে মালা ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধি নিমগ্ন প্রভুর কখনো অন্তর্দশা তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় শূন্য হইয়া পড়েন কখনো বা অর্ধবাহ্যদশা তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন আবার কখন বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাঁহাকে ধরিয়া আছেন চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল কর্তাল কীর্তন করিতেছেন ঠাকুরের দৃষ্টি স্থির চন্দ্রবদন রঞ্জিত। ঠাকুর পশ্চিমাশ্ব এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন সমাধি ভঙ্গ হইল বেলা হইয়াছে কিয়ৎক্ষণ পরে কীর্তন থামিল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 সেই দেবদুর্লভ পবিত্র মনমোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না ইচ্ছা আরও দেখি আরও দেখি সেই রূপ সাগরে মগ্ন হই ঠাকুর আহারে বসিলেন ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন